আইশাহ হ্রদিয়াল্লাহ তাল আহতে বর্ণিত তিনি বলেন একবার সূর্যগ্রহণ হল আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম সালাতে দাঁড়ালেন এবং দীর্ঘ সুরাহ পাঠ করলেন অতপর রুকু করলেন আর তা দীর্ঘ করলেন অতপর রুকু হতে মাথা তুললেন এবং অন্য একটি সুরাহ পাঠ করতে শুরু করলেন পরে রুকু সমাপ্ত করে সাজদা করলেন দ্বিতীয় রাখাতেও এরূপ করলেন অতপর বললেন এ দুটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম তোমরা তা দেখলে গ্রহণ মুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে আমি আমার এ স্থানে দাঁড়িয়ে আমাকে যা ওয়াদা করা হয়েছে তা সবই দেখতে পেয়েছি এমন কি যখন তোমরা আমাকে সামনে এগিয়ে যেতে দেখেছিলে তখন আমি দেখলাম যে জান্নাতের একটি আঙ্গুর গুচ্ছ নেয়ার ইচ্ছা করছি এবং যাহান নামে দেখতে পেলাম যে তার একাংশ অন্য অংশকে ভেঙে চুরমার করে ফেলেছে আর যখন তোমরা আমাকে পেছনে সরে আসতে দেখেছিলে আমি দেখলাম সেখানে আমর লুহাইকে যে সাইবাহ প্রথা প্রবর্তন করেছিল